আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফুম استقاموا কমু ফুম মস্ত কমু ততন জন আলৈ মুম ততনজ্জনম ই অলত অব শিরু বিল জিন্নতি কু তুম তু আদনু অউলিয়কুম ফিল হয়তি দু ফিল আখির ما কুমফি হতুকুম ولكم فيها مَا কুমসি হত নুজুল গুরু রহিম ও মন إِلَى اللَّهِ হ নী মিনালামু আলাইকুম রহমতুল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 সম্মানিত দিনই ভাদৃমন্ডলী আল্লাহ এবং আলোচনা কিতাব থেকে এমাম্বার বাহারি রাহতুল্লা পর্ব নম্বর একত্রিশ आजकल आलोचन बेदात सम्पर्के तरण सम्पर्क बेदा पथभ्रष्ट कई रकम जरा विभ्रांत निजे पथभ्रष्ट गुमराह और गुमराहे तपर्के आलोचना कर तरप आहिल सुन्न जम जरा कुरान सुनार अनुसार যে ক্ষুদ্র দলটি সব সময় জয়ী থাকবে এবং তাদের সব সবসময় বহাল থাকবে তাদের যারা ক্ষতি করতে চাইবে তারা কোনো ক্ষতি করতে পারবে না বরং তারাই ক্ষতিগ্রস্ত হবে যারা ক্ষতি করতে চাইবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন বলছেন লেখক ওয়ালম আর জেনে রাখো হে পাঠক হে শ্রোতা জেনে রাখো যে কখনো কোনো বেদাত আসেনি বা বেদাতের অনুপ্রবেশ ঘটেনি কিন্তু কোন দিক থেকে বেদাতগুলি এসেছে মুসলিম সমাজে বলছে ইল্লা মিনাল হামাজ একেবারে যারা মূর্খ মূর্খদের পক্ষ থেকে আর রা মানে হচ্ছে যারা একেবারে সাধারণ জনগণ আর তাদের দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে ওহি সম্পর্কে গণজ্ঞান নেই এই রা শব্দটি এখানে রাইন ওখান থেকে রাখাল গরুর ছাগলের রাখালি করে শিক্ষিত লোকই কি আর গরু ছাগলের রাখালি করতে যায় আর যদি করে তো দু চার দিন করে আমি আর ও শুলগ করেছেন কিন্তু যুগ যুগ ধরে সারা জীবন গরু চড়াইতে থাকবে ওঠ চড়াইতে থাকবে আর ছাগল চড়াইতে থাকবে এমনটা হয় না দু চার দিন ছাগল আমরাও চড়িয়েছি ঠিক না তো ওখান থেকে রাই রাই হচ্ছে রাখাল तो मुसलिम समाजे वेदातर जो अनुप्रवेश घटे से मूर्ख जनगणर पक्ष एतवें नायक जरा प्रति डाके साड़ा दिए थे नायक जे आहवान थे खराब आहवान প্রতিটি আহ্বানকারীর ডাকে সাড়ে দিয়ে থাকে যে ডাকলো সেই সেদিকে ছুটল যেদিকে ডাকলো সেদিকে দিকে ডাকল যেই ডাকুক না কেন ভালো হোক আর মন্দ হোক ওই ডাকে সাড়া দিল আজকাল অধিকাংশ লোকের অবস্থা এরকম যে কোন একটা বিক্ষোভের ডাক দিক সব রাস্তায় নেমে পড়েছে মিছিল ডাক দিক সব রাস্তায় নেমে পড়েছে কোনো জ্ঞানী মানুষ কোরআন সন্নার যারা জ্ঞান রাখে সত্যিকার অর্থে আহলে সন্নাতল জামাত যারা সালাফি আকিদা মানহাজের লোক যারা সবের পিছনে ছুটে না ডাকলেই ছুটতে হবে কেউ এই পার্টির পিছনে ছুটছে কেউ এই পার্টির পিছনে ছুটছে সব মানব্রচিত প্রধান বিধান বিশ্বাসী অথবা মানব প্রচিত বিধানের অনুসারী তারা কখন এটা করে না এগুলো মূর্খদের কাজ দুনিয়ার শিক্ষিত শিক্ষায় শিক্ষিত তাদের এক শ্রেণী লোকের আছে কিন্তু দিন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই এরা হচ্ছে নায়ক যারা আহ্বান করে তাদের নেতা এরা ডাক দিচ্ছে তারা নিজেরাও দিন জানে না আর এইখ আহ্বানকারী যারা তাদের ডাকে সাড়া দেয় ওরা আরো মূর্খ ভালো জায়গায় ডাকলো না কোনো গর্তের দিকে ডাকছে না আগুনে ঝাপ দেওয়ার জন্য ডাকছে জাহান্নামের দিকে ডাকছে সির্কের দিকে ডাকছে বিদাতের দিকে ডাকছে পাপের দিকে ডাকছে ও দেখা দেখিনি ডাকলি হইল যে কোনো ডাকে তারা সাড়া দিয়ে থাকে হামাজ শব্দটি একটি আরবির মুশকিল প্রাচীন শব্দ হামাজ যে শাব্দিক অর্থ যারা অভিধান লিখেছেন তারা বলেছেন যে ছোট ছোট মাছি একেবারে ছোট মাছি যেগুলো মশার মত মশা কত ছোট মাছি তো সব রকমের আছে ছোট আছে বড় আছে তাই না যেটা মশার মত এখান থেকে এটাকে প্রয়োগ করা হয়েছে মূর্খদের ক্ষেত্রে কারণ মূর্খরা বডি একশো কেজি দেড়শো কেজি রিগত ওর মধ্যে এলেম কালাম না এগিয়েছে না আল্লাহর কালাম কোরআনী করিম সম্পর্কে জ্ঞান আছে না রাসুল্লাহ সাল্লামের হাদির সম্পর্কে জ্ঞান আছে না সিরাতুল্নবীর সঠিক জ্ঞান রয়েছে আর যেটু জ্ঞান আছে ভেজালে ভরা ভেজালে ভরা যাদেরকে বড়ো বড়ো আল্লাহ বলা হচ্ছে বড়ো বড়ো হুজুরে কেউলা বলা হচ্ছে তাদের অবস্থা কিন্তু এইরকম দুনিয়ার সব জ্ঞান আছে বড় বড় লেকচার দিতে পারে কিন্তু কোরআন শুনার জ্ঞান নেই কোরআন শুনার সঠিক জ্ঞান নেই করান সন্না সাহবাই কেমন যেভাবে বুঝেছেন যে ভঙ্গেনি আর যেভাবে তারা বুঝে না হাদিস হাদিস এটা কি যেমন তেমন মূর্খতে বলতে পারে তো বেদান্ত আসলে মূর্খ সমাজরা সমাজে ছড়িয়েছে তাদের মাধ্যমে সমাজে ছড়িয়েছে আর তাদেরকে আহ্বান করেছে যে কোনো আহ্বান যে কোনো বেদাতে ডাক দিয়েছে ভালোই তো এই যে আজকে দশ রবি বারো রবিউল্লা আসছে ডাক দিয়েছে নবীর মহবত নাই কেউ বলবে যে নবীর মহব্বত নেই নবীকে তো সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সারা দুনিয়ার সমস্ত কিছু চাইতে সবার চাইতে বাপের চাইতে মায়ের চাইতে ছেলেমেয়ের চাইতে স্ত্রীর চাইতে অন্যাস মায় দুনিয়ার চাইতে তো ঠিক তাহলে যখন নবীকে ভালোবাসেন তোর প্রমাণ দিতে হবে না অবশ্যই প্রমাণ দিতে হবে তো প্রমাণ দেবেন তাহলে আরে সারা বছর নবীকে ভুলে আছেন গাফিলতিতে মনে রাখেন না তো কমপুকে একটা দিন তো মনে রাখবেন সেটা হচ্ছে বারো রবি সুতরাং নবী করেন আর কিছু চালাক বেদাতি আছে বলছে আমরা নবী করব না আমরা সিরাতন্নবী করবো ওটা চালাক বেদাতি কিছু বোকা বেদাতি আছে আর কিছু অথচ শিয়াদের সাথে সাথে তাদের দোস্তি মোহ্বত অন্ধভক্তি এরাই সিরাতন্নবী করে থাকে আর এই ধরনের আরো যারা আছে তো এদের মোল্লাগুলো হচ্ছে না এফ মূর্খ আহ্বানকারী পরাণে বহাদিসের হেলমেট ভিত্তিতে নয় আর ওই সব ডাকে জনগণ হো হো করে ছাড়া দেয় এদের মাধ্যমে মুসলিম সমাজে বেদা ছড়িয়েছে এরা কেমন বলছি আমি এল না মা কুল যে কোনো বাতাসে তারা ঝুঁকে যায় মানে যেদিকে বাতাস প্রবাহিত হয় হ্যাঁ বাতাসের অনুকূলে চলে প্রতিকূলে চলতে জানে না আর যারা কোরআন সন্ন্যার অনুসারী হবে তারা কোরআন সন্না এমন আঁকড়ে ধরে থাকবে যে ঝড় বাতাস যা কিছু হোক না কেন উল্টো দিকে হোক না কেনকূলে চলবে বাতাসের অনকূলে চলা খুব সহজ পায়ে হাঁটলেও এমনিতে পা উঠছে আরামসে হাঁটছেন কোন ক্লান্তি লাগে না বাতাস অনুকূলে যদি কেউ সাইকেল চালায় তাও সহজ গাড়ি চালাইলেও সহজ বাতাস প্রবাহিত হচ্ছে ওই দিকে দেখেছেন হয়তো নিশ্চয়ই কত আরাম লাগে কিন্তু দিকে অবস্থা হয়ে তো ঠিক দিনের ক্ষেত্র এরকম যারা কোরআন সন্ন্যার অনসারী নির্ভেজাল দিনের অনুসারী তারা সবসময় শির বিদাতের বাতাস গমরাহির বাতাস ফিতনার বাতাসের প্রতিকূলে চলে যার ফলে তাদেরকে দুনিয়াতে এই তুচ্ছ জীবনে কিছু সময়ের জন্য কষ্ট করা লাগে কষ্ট করতে হবে ঝড় তুফান আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আসবে আমি যদি মিষ্টি মিষ্টি কথা বলতাম আর এটাও ঠিক ওইটাও ঠিক বলতাম তাহলে আমি তাদের কাছে সবার কাছে প্রিয় ব্যক্তি হইত ঠিক না কিন্তু সবার কাছে প্রিয় না কারো কাছে আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ হেদায়ত করেছেন তাদের কাছে প্রিয় অবশ্যই আর এটি আমার জন্য যথেষ্ট আল্লাহর ভালোবাসা যথেষ্ট রাসোর উল্লাহ সাহেসাল্লামের সাথে মহাব্বত করি আর আখেরাতে যদি তার সাঁফা আঁত বেজাহ এইটি আমার জন্য যথেষ্ট আর তারপরে মমেন মমেন যারা ভালোবাসবে এটা আমার জন্য যথেষ্ট কোরআনসান অনুসারীরা আর বেশি সংখ্যায় লোক ভালোবাসতে হবে সবাই যেন ভালোবাসে আজকাল বাংলা ভাষাতে একটা ভুল কথা আছে বিতর্কিত হইতে হবে না এটা গুমরাহী কথা বিভ্রান্তিকর কথা অমুখ বিতর্কিত কি বিতর্কিত না আর ইসলামের প্রথম ক্যালিমাই তো বিতর্কিত আর মুশ্রেকেরা বলছে আল্লাহ আছে আরো আছে হ্যাঁ শুধু ইল্লাহ না আল্লাহ আছে আল্লাহর সাথে অসংখ্য আছে হয় কেউ বলছে দেবদেবী আছে আর না হলে ওলিয়া ওলিয়ার মাজার আছে তো কালিমাই তো বিতর্ক লেগে আছে ঠিক না তো কোনটা মশলা আছে যেখানে সুরা ফাতে পড়তে হবে না হবে না বিতর্ক নেই পড়া ছেড়ে দেবেন যা আমরা ঝামেলা করবো সুরা ফাতে ফরোজ আর একদল সুরা পাতিয়া ওই ঠিক না এটাই করবে নাকি জলাই সব কথা বলে যাই অমক বিতর্কিত ব্যক্তি বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করে বিতর্কিত বিষয় ছাড়া আমবিয়া রাসূল আলোচনা করেছেন প্রথম বিতর্কে এখানে সেইজন্য তো নবী রাসূল পাঠানো লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলছো এগুলো এ লা ইলা নয় এগুলো ইল্লাল্লাহ একমত আল্লাহ রাব্বুল আলামিন রব্বু السماواتি ওয়াল আরদ তার দিন হচ্ছে হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ খেয়াল খুশির অনুসরণ করা মনের পূজা করা তাদের সম্পর্কে কোরআনের ভাষা আল্লাহ হাওয়া হেনবি তুমি কি চেনো জানো দেখেছ ওইসব লোকদেরকে বা চিন্তা করে দেখেছো। তাদের সম্পর্কে মনিতা খাজা এলাহাহু হাওয়া যারা নিজের হাওয়াকে কে মনের কামনা বাসনাকে মনের চাহিদা কে মাবুদ মাহবুদ উপাস্যবাণী বলেছে মনের পূজা করে যা মনে আসে তাই বলে যা মনে আসে তাই করে আল্লাহর বান্দা নয় তার হাওয়ার বান্দা বলেছে আব্দুল হাওয়া ফালাদিন আল্লাহ তার দিন নেই হয় পুরো দিন নেই যদি বড় শির কুফরিতে থাকে আর না হইলে সেই দিন তার দুর্বল দিন সুতরাং তার দিন থাকা না থাকা লাভ কি যে দিন পালন করে জাননাতে যেতে পারবেন না জাহান নামে যেতে হবে আর তারপরে জলে জলে দিন হয়তো বিদাতই আসতে পারে যদি তার ইসলামটিকে থাকে বড় বিদাত না করে থাকে কফুর শিখের বিদাত না করে থাকে তাহলে লাভই কি এত মেহনত কষ্ট করলেন আমা এত আমল করলেন আর না আসে এত কঠোর পরিশ্রম করলেন নারায়ণ হামিয়ার জ্বলন্ত আগুনে প্রবেশ করবেন এই জন্য দিন এই জন্য ইসলাম পালন করছেন এই ভেজাল যুক্তি ইসলাম তার পরিণাম এটাই মেহনত করেছিল ফালদিন আল্লাহ তার দিন নেই অথবা আংশিক নেই দুর্বল দিন কারণ আল্লাহ তল্লাহ তালা বলেছেন কয়েকটি আয়াতেন मतबिरोध करतबिरोध शुरू कर इल्लाम एलम तरह से एल चले आसार परारे बिोधिता क्यों जो ना जाने और बिोधिता तो अनेक क्षेत्र छाड़ आज सब क्षेत्र छाड़ नहीं कि मौलिक विषय रुतपूर्ण विषय रही विषयगली मानुष विवेक दिए उपलब्धि करते যে আকল মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন সেটা দিয়েই হি তাহিদ জ্ঞান সেটা সে সেদিক নির্ণয় করতে পারে সেই ক্ষেত্রে ছাড় নাই ক্ষেত্রে অজ্ঞতা তহিদ কে ক্ষেত্রে আল্লাহ আমি তোমাকে জানতাম না কেন জানতে না? তোমার বিবেক বলছে যে মোবাইলটা এমনিতে তৈরি হয়নি এমনিতে টেবিলে আসেন টেবিলে নিয়ে এসে রেখেছে একজন তার আগে এটা মার্কেটে নিয়ে একজন হ্যাঁ আর বিভিন্ন স্তর তারপর এখান পর্যন্ত পৌঁছেছে কেউ তো বলে যে প্রাকৃতিকভাবে এখানে টেবিলে এসে মোবাইলটা নিজেই এসে এখানে অবস্থান নিয়েছে কে বলবে কেউ যদি বলে তো বলে পাগল তো ঠিক নাস্তিকরা পাগল নাস্তিকরা আরো অধম পাগল আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর সব প্রাকৃতিক প্রাকৃতিক মৃত্যু না না কিছু সব আল্লাহর করেছেন তার নিজের কাজে লেগে আছেন তো মানুষের কাছে এল আসার পরে তারা কি করেছে মতবিরোধ করেছে সুতরাং হজ কায়ে গেছে আল্লাহ তো জ্ঞান দিয়েছেন এই জ্ঞান যে দিয়েছে না লাল আমাদেরকে তার ভিত্তিতে আল্লাহ অনেক কিছুর হিসাব নিতে পারবেন তারপর এই জ্ঞানকে সঠিক পথে পরিচালনা করার জন্য ওহিন করেছে যুগে যুগে আম্বিয়া রসুলগণকে ওহিটাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য স্পষ্ট করে দেওয়ার জন্য যাতে ওহি বুঝতে অস্পষ্টতা না হয় যে যেমন তেমন বুঝেছে নিজের নিজের মত করে বুঝেছে না ওই রকম জানা হয় সেই জন্য রসুল পাঠানো লেগেছে যে কোরআনের ব্যাখ্যা কে করে দেবেন এবং বাস্তবে এরকমটা করল এলএম চলে আসলো বিবেক দিলেন আল্লাহ এলএম চলে আসলো জানতে পারলেন তহির জানতে জানতে পারলেন সর্ন জানতে পারলেন সির কাকে বলে বিদাত কাকে বলে কমন সেন্স জানতে পারছেন ইন্ডিয়া বাংলাদেশে এত মজার এত ভিড় আবার আরো দেশে আসলে কিছুই কেন খুঁজে পাওয়া যায় না প্রশ্ন তো বিবেকে যাচ্ছে সরিয়ে তোর দলিল না জানলেও তাই না এর উত্তর খুঁজতে হবে না আপনার বিবেকের উত্তর খুঁজতে হবে এটা ফরজ বিবেক দিয়ে যতদূর পারলেন পারলেন না যখন না পারলেন তখন ওহির সাহায্য নিতে হবে এই জন্য ওহিনাজেল করা হয়েছে তো ওহি হচ্ছে অ্যাল্প ওই হচ্ছে অ্যাল এলম আসার পরে তারা মতবিরোধ করেছে বাঘাম বাইনহম কেন মানুষের কাছে চূড়ান্ত জ্ঞান আসার পরে অহির জ্ঞান আসমানি কিতাব রয়েছে নবী সাহসাল বলেছেন আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি কোরআন এবং সন্না আক্রে ধরে থাকলে লিলে কখনো পথভ্রষ্ট হবে না এত কথা স্পষ্ট থাকার পরেও কোরআন হাদিস বাদ দিয়ে অন্ধ কারো অনুসরণ করছে তাকে লিদ করছে কেন বাগাম বাইনহম আপোষে তাদের সীমা লঙ্ঘনের কারণে বাড়া আল্লাহ যেভাবে ইসলাম পালন করতে বলেছেন সেইভাবে না পালন করে কিউ বেড়ে গেল আর কেউ কমিয়ে দিল পাঁচ অক্ট সালাত তাতে বাড়িয়ে দিল পাঁচ অক্ট সতর আকাত ফরজ এসাতেই সত্র ফরজ করে ফেলেছে বেদাতিরা এসা যেদিন পড়বে সতের আঘাতই পড়বে আর যেদিন পড়বে না কিছুই পড়বে না তো না ইসলামে বাড়াবাড়ি আছে না ছাড়া ছাড়ি আছে যেভাবে আল্লাহ নাজেল করেছেন সেভাবে পালন করতে হবে কেন এটা করেছে এটা তাদের সীমালম্বন অন্যায় বসত এরকম করেছে তারপরে বলছেন আল্লাহম এখানে কি রয়েছে আসলে আয়াত রয়েছে আয়াতটা রয়েছে ফামাকালফ কিন্তু ওখানে আয়াতটা আসলে অন্য নসখাতে অমাক আছে সেটাই এখানে সংশোধন করেছে তো আয়াত সুরে সুরা द्वित आयरा एक दल वारेते तेहत्तर फिर तेहत्तर दले विभक्त ठीक ना नवी सहबाणी करफर रकू तारे विभक्त है কখন ইমা তাদের কাছে চূড়ান্ত জ্ঞান জ্ঞান আসার পরে করেছে। যেভাবে সেভাবে মানেনি কেউ কম কেউ বেশি এই আত্মীয় সুরা সুরাল বলছে আগের আর্থি ছিল সুরেজাসের আত্মশতিরোধ তারা বিভক্ত হয়েছে তাদের কাছে চূড়ান্ত জ্ঞান আসার পরে বাগমাইহম এটি হচ্ছে সুরায় সুর আয়ত চুক্ত তৃতীয় আয়াত আল্লাহরুল আলম বলছেন সুরায় বাকারাতে দুশো তেরো নম্বর আয়াত তারা মতবিরোধ করেছে কারা তারা ইল্লা উতু একমাত্র ওরা যাদের আল কিতাব দেওয়া হয়েছিল আল এ কিতাব ইহুদি খ্রিস্টান বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের কথা আল্লাহ বলছেন মুশ্রেকের চাইতে বেশি জ্ঞান দিন সম্পর্কে আসমানি কিতাব সম্পর্কে সম্পর্কে সম্পর্কে আহলে আহলে রয়েছে। তো আগে মুসলিম হয়ে যাওয়া উচিত কারণ তাদের কাছে অলরেডি অহির জ্ঞান আছে আগের আসমানি কিতাবের জ্ঞান আছে কিন্তু তাদের কাছে আসমানি কিতাব আগের থাকা সত্ত্বেও যদিও তাতে অনেক বিকৃতি ঘটেছে কিন্তু তারপরে অনেক কথাই আল্লা কথা রয়েছে তাতে গেছে আরো অনেক ভালো কথা ইমান আখলা আমল জান্নাত জাহ্নামের কথা আছে আহলি কিতাব তারপরে মুশ্রেকরা মুশ্রেকরা कम नाहलामे दुश्मन दो्ला कट्टर दुश्मन एक मुशरेक जत अल्लाह छा पूजारीको मुशरे बहुत वाली हे लताजान ना आदातर আর খ্রিস্টানদের মধ্যে থেকে যারা কট্টর শত্রু তারা ওদের অনুসারী হয়েছে আসল হচ্ছে যে খ্রিস্টান এখনকার অনেক খ্রিস্টান কিন্তু বা একসময় যখন কুরুশেডের যুদ্ধ চলেছে তখন কট্টর শত্রু ছিল খ্রিস্টানরা ইসলামের হ্যাঁ তাহলে কোরআন যে বলেছে যে তাদেরকে কাছি পাবে না ওালেতা ইননা সারা সব যুগে নয় যে যুগে কোরআনিকানিম নাজুল হাই সেই যুগের কথা বিশেষভাবে বলা হয়েছে আর এই বৈশিষ্ট্যগুলো চরিত্রগুলি যদি থাকে কি চরিত্র তাদের তাদের যদি এই ভালো চরিত্র থাকে তাহলে তারা ইসলামের কাছাকাছি যাহে কি আনামেনা রহবানা তাদের মধ্যে বেশ কিছু আলেম জ্ঞানীরা রয়েছে আর যার কাছে জ্ঞান আছে সে হটকারিতা করবে না সত্যিকের জ্ঞান থাকলে ও রহবানান এবং তাদের মধ্যে কিছু আছে যারা পুরোহিত ধার্মিক ধার্মিক মানুষের কাছে ভালো কথা পেশ করলে ভালো কথা সাদরে গ্রহণ করবে তারা অহংকারী না তাহলে অজ্ঞতা যদি থাকে না থাকে অথবা আল্লাহর এবাদত বন্দী করো এই মন মানসিকতা যদি না থাকে যারা পেট পুজারী পথভ্রষ্ট আর যদি অহংকার থাকে তো পথভ্রষ্ট অহংকারী হেদায়াত হয় না আর কে হেদায়াত হয় না যাদের মধ্যে दिन चेतना नहीं धारधारे ना मुस्लिम समाज मुसलिम समाज के तीन भागे भाग करते आज के मुस्लिम समाज जरा पथभ्रष्ट तक तीन भागे भाग करते एक आलेम नेहिल दिन ज्ञान नहीं सूतरा धर्मकर्म करें क्योंकि मूर्खतारे मूर्खतारे धर्मकर्म करते गथभ्रष्ट तदायत आलेम समाज तहिदे ज्ञान के मूर्ख সন্ন্যার জ্ঞান থেকে মূর্খ শিল্প বিদায় সম্পর্কে তারা সচেতন নয় তহিদের সাবজেক্ট তারা পড়াই না চর্চা করে না জান ফলে নাম তোহীদের একদল আর একদল হচ্ছে রহমান মানে এবার তো বন্দি করে না পেট শুধু পেটের ধান্দা পয়সার ধান্দা সৌদি আরবে বেশি। ওই ইসলাম সেন্টারে যেতে সৌদি আরবে এসছে নামাজ পড়তে নওজ বি কী করতে এসে পয়সার জন্য রিয়ালের জন্য এসেছি পয়সার জন্য যেখানে পয়সা আছে সেখানে ছুটব রাত দুটা তিনটার সময় ছুটছে ছুটছে একটা গাড়ি ধুলে দশ টাকা পাবো রাত দুটা তিনটা থেকে দেখেন গাড়ি ধরে পড়াচ্ছে কিন্তু বলেন যে চল নামাজ পড়ি জান আসছি যদি খুব ভালো ভাষায় জবাব দেয় নাহলে আপনার কাজ আপনি কারণ এরা ধার ধারণা ইমান ইসলামের তাকে আল্লাহ হেদায়ত করবে না কারো তারা এনের পূজারে কামেল টাইটেল করেছে বড় বড় ডিগ্রি কিন্তু চরম অহংকারী কি বুঝে আরবরা আরব কোথায় আলেম আছে সব ভারতে আছে সব ভারত আছে বড় বড় আলমরা দেখো আমাদের দিনের দিনের সুফি আঁকি দেয় হলি আকিদা পুফরি আকি দেয় তাের ছিল যার ফলে অহংকার আত্মহংকার ওর কাছে শিকার কি আছে ওর কাছে শিকার কি আছে তুমি হেল তুমি যাও শেখো আমি যাও আমি জানি সব केदात हा कखल किता जितबे मत बिरोध करा तो तरस्पष्ट दलादी चले आसार पर ही दलिल सुस्पष्ट एक तो कितब धारण कारी उतुहरा देजे ख्रीजिली तौर तेरुसारगे चाहे कितब बैनाथनाथ होल कुरान कुरान वही शेष रसुल चले कुरान नजल ह তারপরেও তারা মত করল করলো না ইসলাম কবল করবো না কেন করে বিদ্বেষ শত্রুতা কিংসা তার মধ্যে একটা হচ্ছে হিংসা আরে আমরা তো জানতাম যে শেষর সুলবন ইসরা আসবে এব্রাহিম আলী সালামের দুই ছেলে এক ইসমাইল আরেক ইসাহাক ইসাহ বংশ আসবে ছেলে ইসাহের ছেলেবের অপর নাম হচ্ছে ইসরাহল তো বলি ইসরায়েলে আসবে সমস্ত নবীর বনই ইসরায়ে মোসা ইসা কারিয়া হ্যাঁ ইউসুফ আর সব রসুল গণ ওই বংশে আসবে তো আবার ইসমাইল বংশে কি করে মক্কায় কি করে চলে আসলো মক্কায় তো আসার কথা না সামদেশে আসবে যখন মক্কা থেকে নবীর তারা সীমাল এজন্য আহল কিতাব ইয়াহুদি ইহুদীদের মধ্যে তাদের মধ্যে পণ্ডিতরা ছিল ওলামা ছিল তাদের তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তাই না যাদেরকে আমি আল কিতাব দিয়েছি কিতাব দিয়েছে তাদেরকে তওরা তিন জেল দিয়েছি ইয়ারে ফোন আহক আমার ইয়ারে ফোন আবার তারা নবীশ আসলামকে চেনত যেমন নিজের ছেলে সবাই চেন এই ছেলে যদি হারিয়ে যায় তারপরে চিনবেন না আর নিজের ছেলেকে কেউ বলতে পারে যে আমি ছেলেটাকে চিনি না এটা হয় না সে দীর্ঘ সময় হয়ে গেছে ছোটো কালে দেখেছে ফেস পাল্টি গেছে সেটা ভিন্ন বিষয় কিন্তু বড়ো হওয়ার পর যদি দেখে থাকে তুই চিনে ফেলি বড়ো হওয়ার পরে সাধারণত ফেস বেশি পরিবর্তন হয় না যার ফলে 10 বছর পরে দেখা পেল সকাল সন্ধ্যা এটা ইয়াহুদি নাসারাদের পণ্ডিতরা পুরোহিতরা জানত কিন্তু না কিসের জন্য হিংসা মানুষের মধ্যে আসলে জুলুম করে মানুষ বাড়াবাড়ি করবে না যতক্ষণ হিংসা না হবে শত্রুতা না হবে হিংসা এসছে তখন শত্রুতা পয়দ হয়েছে অহম ওলামা আর এরা যারা তাদের কাছে দলিল প্রমাণ থাকা সত্ত্বেও ইসলামের জ্ঞান আসা সত্ত্বেও তারা মানে না মতবিরোধ করি তহেদের জায়গায় সিরকে লিপ্ত সন্নতের জায়গায় বেদাতে লিপ্ত এরা কারা বলছে অহম ওলামাশু এরা হচ্ছে মন্দ আলেম অলমায় সু আর আসাব তামা অলবেদা যারা অত্যন্ত লোভী হ্যাঁ লোভী যারা আর যারা হচ্ছে বেদাতি যারা বেদাতি তাহলে এখানে অলমায় সু বলা হয়েছে যারা মন্দ আলেম পেটের স্বার্থ থাক না থাকু শিরদাত করবে করাবে সিরক বেদাত করবে করাবে এরা হচ্ছে বেদাতি আলেম সমাজ অনেক সময় দুনিয়ার স্বার্থ নেই লস খাচ্ছে তারপর ও বিদাত ছাড়বে না সু। আর আরেক দল হচ্ছে তাহলে তামা বা আসাবো তামা লোভারী কারা তারা পেট পুজারী ওরাও বিদাতই ওরাও আলামা সুন্দর এই জন্য অলামাই কেনাম্ব যারা কোরআন সোনার আলেম তারা কেউ আলেমকে বা আলেমদেরকে দুই ভাগে ভাগ করেছেন কেউ তিন ভাগে ভাগ করেছেন শেখ বিসিম রহমতুল্লাহ আলে আলমাদেরকে দুই ভাগে ভাগ করেছেন অলমায় রব্বানি আলমায় হাক্কানি করন সোনার আলেম হাক্কানি আলামা রব্বা রব্বানী আল্লাহ আলা আলামা যারা করন সোনার অনুসারী মানহাজে সালাফ সাহাবাই কেরাম তাবিন তাবা তাবিন আদর্শের অনুসারী দলিলের সাথে তারা চলে দলিল আসলে মেনে নিতে কোনো অসুবিধা নেই ভুল হতে পারে বড়ো বড়ো আইমার বলেছে হচ্ছে কেন ভুল হবে ঠিক না যেমন আমরা আপনাদেরকে এটাই শেখাচ্ছি রাত দিন আর আরেক দল হচ্ছে অলমায় সু তাহলে অলমায়ে হক আর অলমায়ে সু মন্দো অলামা দুই ভাগে ভাগ করেছে। আমি আমার একটা আলোচনা করেছি যে কোন আলেমদের তাজিম করবেন এহতেরাম করবেন শ্রদ্ধা করবেন এবং ভালোবাসবেন আর কাদেরকে ভালোবাসবেন না আর ওইখানে অলমাদের ভাগ করেছি আলোচনাতে আমি কয়েক বছর আগে তিন ভাগে ভাগ করেছি বেশ কিছু আলমরা ওলামাদেরকে তিন ভাগে ভাগ করেছেন এইখান থেকে আমরা তিন ভাগ নিতে পারি একদল ওলামায় হক যাদের কথা আসছে এখন আসেন আলোচনায় যারা হক পক্ষে আছে যাদের কথা বললাম আর আরেক দল হচ্ছে ওলামায় সু মন্দ অলামা সির বেদাতে নিজেও লিপ্ত অন্যদেরকে লিপ্ত করে সিরিগবেদাতে দুনিয়ার স্বার্থ পুরা হোক আর না হোক যদি ক্ষতিগ্রস্ত হয়তো তার শিরবেদা ছাড়বে না ওই পথ ছাড়বে না কারণ ওইটাই বিশ্বাসী হিসেবে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী শির্বেদাতে ধর্মে সুফির পীরমরি দিতে বিশ্বাসী মজহাবের অন্ধ তকলিদে বিশ্বাসী তকলিদ ফরোজ তার মজহাবের এক না ও লাভ আর লস দেখে না ও ওরূপে আছে আরেক দল হচ্ছে না ও লাভে আছে দেখছে যদি বলি যে তাবিজ শেরিক তাহলে তাবিজের ব্যবসা গেয়ালো যদি বলি মিলাদ বেদাত মিলাদের ধর্ম ব্যবসা আলো। যদি বলে কোরআন খানি করে বক্সানো বেদাত তাহলে এই কোরআন বক্সে যে ইনকাম হচ্ছে সেটাও গেয়ালো এইভাবে এক একটা করে ইনকাম সোর্স কোন একটা পয়সা পায় না যেকোনো দেশে না কেন সালাফি সৌদি আরবে থেকে শুরু করে সৌদি আরব সরকার যে ইমামকে বেতন দেয় মহাজানকে ওইটাই পায় আর কি দেয় এত মুসল্লি যে বড় বড় ধনী কোটি প্রতি আছে এখানে বড় বড় কোম্পানির মালিক দুটা পয়সা দেয় মনে করব কথা পশ্চিমা দেশে আমি ঘুরে এসেছি দেখেছি বেতনটা ছাড়া একটা পয়সা তার আউট ইনকাম নেই অনেক সময় ও টিউশন পড়বে টিউশনটাও পড়াইতে দেবে না কথা বুঝতে পারছেন বাড়ি বছর যা আমরা রেখেছি খালাস ও আমাদের চাকর মসজিদের সাথেও সীমাবদ্ধ থাকবে অজুহা বিভিন্ন অজুহাত যদি ওই দিক সেদিক পড়াতে লাগে তাহলে আর গুরুত্ব দেবেন আমাদের মসজিদের ওপর আমাদের এখানকার ক্লাসগুলোর ইত্যাদি ইত্যাদি বান আর শেষ নাই আমাদের আহ যারা কর্মকর্তা তাদের যাতে করে আলেম সমাজ ফকির মিসকিন হয়ে থাকে সময় এই পয়সাওয়ালাদের দ্বারস্থ হয়ে থাকে এদেরকে সুখী দেখতে চাই না সমাজ মুসলিম সমাজ আলেমদেরকে সুখী দেখতে চাই না কারণ আলেম যদি সুখী হয় তো হক কথা বলবে আহমদুল্লাহ আল্লাহ আমাকে সুখী করেছেন জনগণের মুখাপেক্ষী করেন আপনাদের একটা পয়সা আমি মহতাজ না আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি ডিউটি করেছি খাচ্ছি হ্যাঁ জীবনেও কারোর কাছ থেকে একটা পয়সা আপনারা যারা শ্রোতা শুনছেন দিন শিখছেন আমার কাছ থেকে শিখে গিয়ে অনেকে অনেক শিখেছেন একটা পয়সা কারোর কাছ থেকে আর মুখাপেক্ষী না ঠিক না সুতরাং আমি হক কথা বলতে পারছি কারণ কারো চেহারা দেখে আমার বলার কোনো প্রয়োজন না এই চেহারাতে তো আমার লাভ আছে এর সাথে আমার দুনিয়ার স্বার্থও জড়িত আছে এইসব কোনো পরে আমার কিন্তু গরিব হলে বেতন যদি মসজিদে দশ হাজার টাকা হয় তো তার পঞ্চাশ হাজার মিনিমাম কি লাখ লাখ টাকা মাসে ইনকাম আছে বিভিন্ন বিদাতি আচার অনুষ্ঠান থেকে আর ওগুলো জানানি দু তিনটায় দিলাম ঠিক না তোমার আব্বার নামে তোমার মায়ের নামে আমি ঠিক আছে আমি ইনকাম চলে চলছে কত রকমের ইনকাম কত রকমের ইনকাম একটা তাবিজ এক ছেলে হয়েছে আর ওর মা ঢাকা যে ক্যান্টনমেন্ট ওখানকার মসজিদের অ্যামাউন্ট বলছে আমার আব্বা মসজিদ এইরকম একটা সামরিক এলাকার মসজিদের অ্যামাউন্ট সে বলছে যে আমার আব্বা একটা তাবিজ বিক্রি করে পাঁচ হাজার টাকা দিয়ে সেটা আজকে থেকে দশ বছর আগে আমাকে বলেছে তাহলে এখন তাবিজের মূল্য কত বেড়েছে চিন্তা করে গরিব হলে একটু ডিসকাউন্ট করে আর শব্দ পয়সাওয়ালা আসে ওখানে বড়ো বড়ো ক্যাপ্টেন মেজর এই শিক্ষিত পঞ্চিপতি পয়সাওয়ালা পাঁচ পাঁচ হাজার টাকা করে যদি একটা তাবিজে ইনকাম করে পয়সার অভাব আছে এই জন্য দেখবেন পীর মরিদির ব্যবসা সবচেয়ে বড় ফলপ্রসু ব্যবসার বিনা পুঁজির ব্যবসার সবচেয়ে বেশি ইনকাম দুনিয়াতে আলেম অনেক গরিব আছে কিন্তু পৃথিবীতে কোনো গরিব পীর দেখাইতে পারবেন না মিশর ইরাক থেকে শুরু করি ইরান থেকে শুরু করি ধর্মগুরা মুসলিমদের যারা বেদাতি ধর্মগুরু আর এই এজ পীর তারা কেউ গরিব নেই বড় বড় মন্ত্রী মিনিস্টার চাইতো বিষিত হয়নি তার বেদাতের সাথে শির বেদাতের সাথে আছে নিজে গুমরা অন্যদেরকে গুমরা করে আর যারা পেট পুজারি ওরাও নিজে গুমরা পেটের স্বার্থে তুচ্ছ স্বার্থে আর অন্যদেরকে গুমরা করে তো দুটো আলেম সমাজ গুমরা এই আলেমদের ভুল ধারা যাবে না এই আলেমদের শ্রদ্ধা করেন না অমক অহংকারী এগুলো মিথ্যা কথা এদের কোনো শ্রদ্ধা নেই কারামা অল এরাম কোনো এরাম বেদাতে আলমের এহতেরাম করবেন আপনি পেট পূজার এহতরাম করবেন হ্যাঁ যে ধর্ম ব্যবসা করে তার এহতরাম করবে এটা ইসলাম শিখাই দেখ ভুল বুঝেছেন তাহলে সংশোধন করে তাহলে এত রব্বানি ইন আল্লাহ করেন ভাষা যাদেরকে বলেছেন হাক যারা তাদের কথা এখনো বলছেন একটি আহলি হকের হকের অনুসারী সন্ন্যার অনুসারী একটি ক্ষুদ্র দলে থাকবে দলটি ক্ষুদ্র সংখ্যালঘু সংখ্যায় বেশি হবে না एक दल ऐसा सही सुन्ना तो आहले हक मैंने देवबंदी आहले हक निजेदे ना देवबंदी ओलमारा बुजुर्ग हकानी ओलमा और तरह हक मेडिया आज না তার আহলে হক না তার আহল দলাল আহল বেদা বেদাতি দ্বারা ভালো করে শরীর রাখেন বেদাতিকে বেদাতি বলবেন না হলে আপনি খেয়ানত করলেন বেদাতিকে বেদাতি যদি না বলে তাহলে আপনি খেয়ানত করলেন মানুষকে ধোকা দিলেন আপনি কারণ মানুষ কি করে সতর্ক হবে তাহলে অবশ্যই সতর্ক করতে হবে তাহলে হক হচ্ছে যার কোরআ সন্নার অনুসারী এই যে অশনায় এই জন্য বলেছে আহলুল হক ও জামা সন্না অদের জামাতের অনুসারী আসল খাঁটি জামাত হয়েছে সাহাব এখরি জামাত আর এখানে একটা দল ভারী হয়ে গেছে ওইটাই জামাত না না না ও ভারী তো আজকাল তো বেদাতের যুগেও বেদাতি জামাত ভারী জামাত হবে এই জামাতকে বোঝানো হয়নি জি ইয়াহদি আল্লাহ তাদেরকে হেদায়ত করে থাকেন ওই ইহদি বেহিম গাই রহম আর তাদের মাধ্যমে যারা আহলে সন্নতাল জামাত কোরআন অনুসারী আহল উল্লাহ তাদের মাধ্যমে অন্যদেরকে হেদায়ত করেন নিজেরাও তারা হেদায়ত প্রাপ্ত আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করেন এবং অন্যদেরকেও তাদের মাধ্যমে কি করেন হেদায় কত দিশে হারালো কত পথপর কত ভোলা ভালা মানুষ হেদায়ত হচ্ছে কোরআন সন্নার দিকে ফিরে আসছে এবং তাদের মাধ্যমে আল্লাহ আল্লাহর আব্বুল আলমিনুসন্নদগুলিকে জীবিত করেন মৃত সন্নদকে যে ভারত বাংলাদেশ পাকিস্তানের বেদাতি সমাজের লোকেরা তাহেতুল মসজিদ জানতো না তাহেতুল মসজিদ জানত না আর প্রত্যেক আজানে এখন বন্ধু জানে না পড়তেই গেলে না ঠিক না এইরকম কত সুন্নাদ যে মৃত সোননাথ আল্লাহ তাদের মাধ্যমে কি করেন সোননাথকে জীবিত করেন ফাহমুল্লাহ মাকে এরাই সব কেরাম ওলামায় হক ए आहलिस्नाथ जर सम्पर्ल्ला तर संख्यालघु हवा सत्वे इंदाल इखते लाभ जख मत बिधे मतबिरोध कुसरण कर अलामा मंद आलम जरा लोभी तर पेट पुजारी तरह यहाल हक আল্লা তাদের সম্পর্কে বলছে না তো তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ চলে আসার পরে মত বিরোধ করেছে করে। লঙ্ঘন করেছে তাদের দিকে যাবেন না যারা মতবিরোধ করেছে তাদের দিকে যাবেন না আহলে হক এর দিকে যাবেন আহলে হক এই আয়তের শেষখানে আছে এখন আছে ফার্স্ট ক্লাস না এদের থেকে আল্লাহর ইসতিস করেছেন মানে ব্যতিক্রম যাদের আপনি অনুসারী হবেন তারা কারা আল্লাহ বলছেন ফাহাদ সুতরাং সত্যিকার যারা ইমানদার তাদেরকে আল্লাহ সঠিক পথ দেখিয়েছেন লেমাখতালাফু ফুফি হেমিনাল হককে যখন এখতলাফ হয়েছে মতবিরোধ হয়েছে এই বিষয়ে হ্যাঁ হকের ক্ষেত্রে নির্দেশ দিনে আল্লাহর নির্দেশকর্মে আল্লাহ কি করেছে তাদেরকে হেদায়ত দান করেছেন হেদায়ত করে থাকেন সরল সঠিক পথের বাকারা সোরা দুইশো তেরো লম্বা আয়াতের অংশগুলি এখানে আল্লাহ কোরআনের থেকে এই লেখক এখানে উল্লেখ করেছে রাইমাহ রসুল হাদিস যেই দলের আপনি অনসারী হবেন রসুর রাজনাল ও এসা বিনোমাতি আমার একটি ক্ষুদ্র দল অন্য রেবায় আল আলাল হক যারা হকের ওপর বিজয়ী থাকবে লা লাই রহমান যারা লাঞ্ছিত করবে তাদেরকে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না ইয়াতি আমরুল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ না চলে আসে आल्ला निर्देश बोलते क्या चले आसा क्या पूर्व मुहूर्त विशेषकर बोझाना सूक्ष्म भावते हियमत पूर्व मुहूर्ते एक मनोरम बतास प्रवाहित हो जे समस्त ममिन जरा तहीदी सन्नाथर अनुसारी जान्नि तर री आल्ला कबज कर तबाई मारा जाए एक मेर जालेम बेदीन बददीन भ्रांत पथर प्रती बेचे थकबे पापिस्टरा বেনামাজি নাস্তিক মুনাফিক কাফের মুশ্রিক বেদাকা যারা তারাই থাকবে। মুসলিমদের সমস্ত রোগ কবজ হয়ে গেছে আল্লাহ চান না যে কষ্ট পাত এত ভয়াবহ অবস্থা হবে কেয়ামতের তার আগে তাদের যানগুলিকে আল্লাহ গ্রহণ করে নেবেন কবজ করে নিবেন তা এই আমরুল্লাহ মানে ওই বাতাসের কথা বলা হয়েছে এ হাদিস শাহি মুসলিম রয়েছে উনিশশো নম্বর হাদিস এবং এই রকম মগিরা বিন শোহব রাজি আল্লাহ তালাম বর্ণিত হয়েছে শাহি বোখারি তিন হাজার নম্বর হাদিস আর উনিশশো একুশ নম্বর হাদিস শাহি মুসলিম কয়েক জায়গায় সোহবান থেকে উনিশশো বিশ নম্বর জাবেের বিনা সামরা থেকে উনিশশো বাইশ নম্বর এভাবে বিভিন্ন সনদে হাদিস গুলি এসেছে আর বিষয় বলছেন যে এলএম কাকে বলে কোরআনে বাহাদিসের আলেম আজকাল কিন্তু মানুষ বুঝে না যার যত বেশি ফলোয়ার যে যত বেশি চমক চমক লাগিয়ে কথা বলতে পারে যে বেশি বাকপটু তাকে বড় বড় আল্লামার লক উপাধি দিয়ে থাকে আসলে না জি যার দলভারি যার ভক্ত সংখ্যা বেশি চার পিছনে পিছন লোকেরা ছুটে যার ডিমান্ড এত বেশি যে তাকে এক বছর আগে থেকে বুকিং দিতে হয় ওয়জ মাহফিলের জন্য আর তার জন্য ফ্লাইটের টিকিট করতে হয় তার জন্য তা হেলিকপ্টার দিয়ে আনাইতে হয় হেলিকপ্টার হুজুর এগুলো মূর্খদের কাছে বড় তো ওই কথা বলছেন ও আলম জেনা রাখো রাহে আল্লাহ তোমার হেস্রোতা আন্নালিক এলিম বেশি বেশি বর্ণনা করার নাম না যে বেশি বেশি বলতে পারছে বর্ণনা করতে পারছে হাদিসের যুগে হাদিস বেশি বর্ণনা করতে পারলেই এটার নাম এলিম এবং বেশি বেশি কিতাব আছে বিশাল লাইব্রেরি দেখাচ্ছে আর বেশি বেশি কিতাবের নাম বলছে এর নাম এলিম নয় কিন্তু। সত্যিকার অর্থে আলেম সেই যে ব্যক্তি এলমের অনুসরণ করে এলমানে এলমুল ওয়াহি ওরান অনুসরণ করে ওয়াহির এলমের অনার আর সন্ন্যতের অনুসরণ করে শিল্প থেকে মুক্ত থাকে সত্যিকার আলম যার জীবনে আকিদা আমল আখলাক এবাদত বন্দুকি তাতে দেখছেন সন্ন্যত দেখছেন বেদাত থেকে অনেক দূরে যদিও তার কাছে এলএম কম থাকে না কেন কেতাব ও কম রয়েছে বিশাল লাইব্রেরির মালিক না গরিব মানুষ কোথা থেকে কিতাব কিনবে আমাদের অনেক আলেমের আছে পড়ানো বড় বড় আলম কিন্তু তাদের পয়সা নেই কেতাব কিনতে পারে না তার মানেই নয় যে বড় আলেম না এলএম থাকলে বড় আলেম এলএম কম আছে কিন্তু এলমের বরকত আছে সত্যিকার আলেম সেজ এলিমের বরকত আছে অনেক ছেলেরা মাদারাসায় পড়েছে ভালো ভালো রেজাল্ট করেছে কিন্তু দেখা গেল তাদের দ্বারা উম্মতে মুসলিমের কোনো ফায়দা হয়নি তেমন কিন্তু অল্প এলিমে অনেক দাওয়াতের কাজ করতে পেরেছে জি তো আসল এলিম হচ্ছে কিসের যে এলমের অনুসারী আর সন্নাতের অনুসারী যদি এলিম কম থাকে না কেন কিন্তু জরুরি এলিম আছে তার কাছে অবশ্যই যতটা দেবে ততটা জ্ঞানের ভিত্তিতে দিচ্ছে কিতাব কম থাকে না কেন আমার খালাফাল কিতাব অসন্না আর কেউ যদি কোরআন সন্ন্যার বিরোধিতা করে বিপরীত সে পতুয়া দেয় তার কাছে না কেন আর বেশি কিতাবাদী থাকে না কেন বেশি কিতাব আছে বেশি এলেম আছে কিন্তু বেদাতে লিপ্ত রয়েছে সুতরাং সেই ব্যক্তি কোরআনার বিরোধিতা করছে দলিলের বিরোধিতা করছে এখানে আজকের আলোচনা শেষ করছি ওসাল্লাহাম সালাম